আপনি যে উপাসনা করেন তাকে সুরাই খ্লাস দিয়ে যাচাই করতে পারেন ধর্মতত্ত্বের গোষ্ঠী পাথর الرحمن الرحيم مشفق متعاطف لا ينتهي بالحصر ما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 এই আয়োজনে আমরা অনেক দিন থেকেই দীর্ঘদিন বিভিন্ন পর্বে বিভিন্ন বিষয়ে আপনাদেরকে সচেতন করার চেষ্টা করে যাচ্ছি জান্নাত পথে বিষয়ে আমরা আলোচনা করতে গিয়ে উল্লেখ করেছি যে জান্নাতে যাওয়ার কিছু নির্দিষ্ট আমল আছে কিছু নির্দিষ্ট পন্থায় কিছু আমল আছে এ আমলগুলো সেই পন্থায় সে তরিকায় সে পদ্ধতিতে করতে পারলেই জান্নাত পাওয়া যাবে আবার কিছু বর্জনীয় বিষয় আছে যেগুলো না ছাড়লে আমি জাহান নামে নিক্ষিপ্ত হব সেই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে সতর্ক করছি যে আয়াতে কারিমাতিল আওয়াত করছি বারবার সেই আয়াত হচ্ছে সৌরাওবার একশো এগারো নম্বর আয়াত এই আয়াতের এক টুকরো আমি তেলাবাত করছি যেখানে রব্বুল আলমিন আমাকে মানে মুমিনদেরকে উদ্দেশ্য করে এ কথা বলেছেন যে আমার মুমিন বান্দারা যাদের সাথে আমার ইমানের সম্পর্ক যারা আমাকে বিশ্বাস করেছ নিশ্চয়ই আমার এই কথায়ও তোমরা বিশ্বাস করবা সেটা হচ্ছে আমি তোমাদের কাছে জান্নাত বিক্রি করলাম আর এই বিক্রি লেনদেন ফ্রি হবে না সেখানে বিনিময় দিতে হবে আর ওই বিনিময়ে হচ্ছে তোমাদের জান এবং মাল যেটা আমি দিয়েছি সেটা আমাকে দিয়ে দিবা দেওয়ার পর এটা আমি আবার নিয়ে নিব না তোমাদের কাছেই থাকবে কিন্তু তোমরা সেটা আমার হুকুম মতো পরিচালনা করবা বাস এতটুকুই এই নির্দেশ রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে আমাদেরকে দিচ্ছেন এই প্রস্তাব রবুল আলামিন এই আয়াতের মাধ্যমে আমাদেরকে দিচ্ছেন আসলে কালিমা পাঠ করার মাধ্যমে এই চুক্তি আমাদের অটোমেটিক হয়েই গেছে আমরা যখন কালিমা পাঠ করেছি তখন রব্বুল আলামিনকে এই স্বীকৃতি দিয়েই দিয়েছি অল্লাহ আপনার সমস্ত হুকুম মতই আমি চলবো কারণ কোন অধিকার নাই যে আল্লাহ আল্লাহ রসুলের উপর ইমান নিজস্ব কোনো মতামত ব্যক্ত করবে পেশ করবে নিজের মন মত চলবে সিদ্ধান্ত আসার পর কোন অধিকার নাই নিজস্ব মতামত পেশ করা নিজের কোন মতের কথা বলেছেন যে বিনিময় দেওয়ার কথা বলেছেন সে বিনিময় আমাকে তৈরি করে রবাহ আলমিনের কাছে পেশ করতে হবে তাহলেই রব আলামিন সময় মতো আমাকে জান্নাত বুঝিয়ে দিবেন তো কালিমা পড়ার পর যেহেতু এই চুক্তি হয়েই গেছে তারপরেও কোরআনে করিমের বিভিন্ন জায়গায় এই প্রসঙ্গগুলো আনার কারণ যেটা সেটা হচ্ছে আমাদেরকে সচেতন করা সতর্ক করা আমাদেরকে নতুন করে উজ্জীবিত করা ঘুমন্ত জাগ্রত করা যাদের সাথে চুক্তির পরে চুক্তি লঙ্ঘন হয়ে গেছে তাদেরকে নতুন করে চুক্তি নবায়নের কথা বলা অরবুল্লা আলমিন বারবার কোরআনে করিমের বিভিন্ন আয়াতে এই প্রসঙ্গগুলো গুলো এনে আমাদেরকে বলছেন যখনই তোমার সাথে আমার যে জান্নাত কেনা বেচার চুক্তি লঙ্ঘন হয়ে যাবে তুমি তোমার গুণ মনে করে আমার কাছে ক্ষমা প্রার্থনা করো আমি দুনিয়ার মানুষের নয় করা যাবে না যতবার চুক্তি লঙ্ঘন হবে তুমি শুধু আমার দরবারে ফিরে আসো আমাকে শুধু ডাক দো আরব বলে অরব না বলে ডাক দো আমি সাথে সাথে তোমার সে ডাকে সাড়া দিতে প্রস্তুত আছি তিনি ওয়াদা করছেন سورة البقارار مدهتني بلچن وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الدعي إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بلعلهم يرشدون أما كامار باندا جو كن داق دامي تر كاتحياتي جو كن داق دامي شرده كجي باندا درو وچيد أمار داك شرده وطهولي ترا شتیک بوت شتیک راستا جراستا تاك جنت پر جنت پرونش دي بي شراستا ترا پیجا بي اخون আল্লাহকে ডাক দিলে আল্লাহ তো শুনবেনি আল্লাহ যে আমাদেরকে ডাক দিচ্ছেন এই সোজা যাওয়ার সিদ্ধান্ত রবের আছে কিনা নাকি রাস্তা ভিন্ন বাম দিকে ডান দিকে কোন দিকে আমার রব যেদিকে বলেছেন আমি সেদিকেই চলব নিজস্ব কোনো মতামত পেশ করার কোনো অধিকার কোন মমিন মমিনার নাই অন্যদের অধিকার আছে না অন্যদের অধিকারের চলতে পারে না প্রিয় বন্ধুগণ আমরা আলোচনায় ওই বিষয়গুলোই আবার আনছি বারবার বিভিন্ন পর্বে সব বিষয় আমাদের জন্য জান্নাতে যাওয়ার জন্য বাধাগ্রস্ত আমাদেরকে করবে আমার পথকে রুদ্ধ করবে যে সমস্ত রাস্তা যে সমস্ত পথ যে সমস্ত কাজ সেই কাজগুলোর কথাই আমরা আলোচনায় আনছি বারবার আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি গত পর্বে আমরা ঘুষ দুর্নীতি সম্পর্কে বলেছি ঘুষ সম্পর্কে বলেছি আজকে ব্যাপক দুর্নীতির কথাই আমরা বলবো। এটার মধ্যে ঘুষের ব্যাপার আছে ঘুষ ছাড়াও ব্যাপার আছে অনেক ক্ষেত্রে ঘুষ ছাড়াও আমরা অনেক দুর্নীতি করি অনুপযুক্ত আমার সন্তানকে আমি দায়িত্ব দিয়ে দিই নিজের জন্য আমি বেশি গ্রহণ করি অন্যকে কম দেই এ সব কিছু দুর্নীতি নিজের জন্য পুরাটা বুঝে নেওয়া অন্যকে কম দেওয়া এটাও দুর্নীতি আল্লাহর জন্য নিজের সবটুকু আমি আল্লাহর কাছে চাই। আল্লাহকে তার পাওনাটা বুঝিয়ে না দেওয়া এটাও দুর্নীতি আল্লাহ রবাহ আলমিনের মধ্যে যে আয়াত বলেছেন যে শব্দ ব্যবহার করেছেন আমরা সেই শব্দ নিয়ে একটু কথা বলতে চাই আল্লাহ তাহলে ইরশাদ করছেন ওয়াইল উল্লিল মুতা ওয়াইল জাহান নামের কঠিন শাস্তি তাদের যখন বুঝে নেয় আর যখন অন্যকে পাওনা তার পাওনা বুঝিয়ে দিতে চায় তখন সেখানে কম করে সেখানে দুর্নীতি করে পূর্ণ প্রাপ্য যেটা তার সেটা বুঝিয়ে দেয় না এখানে যে শব্দটা প্রাপ্য পূর্ণ ভাবে বুঝিয়ে না দেওয়া এটা শুধু নয় এটা শুধু ক্ষেত্রে নয় বেচাকিনার ক্ষেত্রে নয় এটা জীবনের অনেক বাস্তবায়ন হতে পারে। যে কোনো জায়গায় কম যে কোনো জায়গায় তার প্রাপ্য বুঝিয়ে না দেওয়াই তৎফিফ এই শব্দ ব্যবহার থেকেই বোঝা গেল এখান থেকেই ইমাম মালিক রহমতুল্লাহ আলাই চমৎকার বলেছেন তার মহা মালিকের মধ্যে তিনি বিষয়টা উল্লেখ করেছেন লিকুলিশকানোর ব্যাপারও আছে কম দেওয়ার ব্যাপার আছে জায়গা মতো যার যতটুকু প্রাপ্য অধিকার সে অধিকার না দেওয়া এটাও তৎফিফ যিনি যে দায়িত্বের উপযুক্ত তাকে সেই দায়িত্ব না দেওয়া এটাও তৎফিফ বন্ধুগণ যে কথাটা বলছিলাম ঘুষ এর মাধ্যমেই শুধু আমরা দুর্নীতি করি না দুর্নীতির জায়গাটা আর একটু বিস্তৃত এবার ঠিক মতো না করা এটাও একরকমের দুর্নীতি আল্লাহর সাথে দুর্নীতি করছি এই দুর্নীতি অত্যন্ত ভয়ঙ্কর দুর্নীতি সুন্নত ঠিক মতো আদায় না করা হাজার আলিহাসাল্লামের সাথে দুর্নীতি করছি পারিবারিক হক যদি আদায় না করি পরিবারের সাথে আমি দুর্নীতি করছি সামাজিক হক যদি আদায় না করি সমাজের সাথে আমি দুর্নীতি করছি রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রের দায়িত্বে যারা আছেন তারা যদি সাধারণ মানুষের দায়িত্ব যথাযথভাবে আদায় না করেন তাহলে তারাও ওই জায়গা থেকে দুর্নীতি করছেন সমাজের প্রতিটি জায়গা থেকে আমরা আসলে দুর্নীতি করছি এটা যে কোনো জায়গায় হতে পারে একটা চাকরির জায়গা একটা পোস্ট খালি হয়েছে সেখানে নিজের আপন জন অনুপযুক্ত ব্যক্তিকে বসানোর জন্যে আমাদের নানা রকমের কসরত থাকে নানা রকমের কৌশল থাকে অথচ হজরত ফারুক রাজিউল্লাহ তাল আনহুর কাছে যখন প্রস্তাব আসলো যে আবদুল্লাবনু অমর কে দায়িত্ব দেওয়ার জন্য জিম্মারি দেওয়ার জন্য এমন সাহাবিদের মধ্যে হজরত আবদুল্লাবিনী অমর তিনিও একজন রসুলের কথাগুলো তারা সহজে বুঝতেন রসুল খেজুর গাছের সাথে তুলনা করেছেন মানুষকে কিভাবে সেটা তিনি বুঝেছেন বিভিন্ন হাদিসে হজত আবদুল্লাবনী অমর এই আনহুর দৃষ্টি ভঙ্গি তার বুঝার যে মাদ্রা বুঝার যে যোগ্যতা এই সব কিছু প্রখর যে তার জ্ঞান এগুলো প্রকাশ পেয়েছে অরসুল স্বীকৃতি দিয়েছেন সেই আবদুল্লাবনী অমর রজিউল্লাহ তাল আনহু এক জায়গায় ভুল করেছেন নিজের স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষেত্রে যেই শূন্য সেই শূন্য মতো তিনি করেন নাই স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষেত্রে শূন্য হচ্ছে পবিত্র অবস্থায় তালাক দিবে এক সাথে তিন তালাক নয় তালাক দিবে এক পবিত্র অবস্থায় সে তার প্রিয়ড পার করবে এরপর যখন পবিত্র হবে তারপর আরেকটা দিবে আবার অপেক্ষা করবে এরপর যখন সে তার প্রিয়ড পার করবে এরপর আবার পবিত্র অবস্থায় আরেকটা দিবে এইভাবে তিনটা দিবে এক সাথে তিনটা দেওয়া এটা কোনো সিস্টেম নয় অপবিত্র অবস্থায় তালাক দেওয়া এটা শূন্য মোতাবিক নয় হজরত আবদুল্লাবনী ওমর এই কাজটাই করেছিলেন কোনো কারণে আপন জনকে ভালো কোনো জায়গায় বসিয়ে দেওয়া এর চেয়ে ভয়ঙ্কর দুর্নীতি আর কিছু হতে পারে না কারণ বহু মানুষের হক আপনি নষ্ট করে ফেলছেন আল্লাহ তাহলে আমাদেরকে জীবনের সমস্ত ক্ষেত্রে দুর্নীতিমুক্ত জীবন করার একটা বিরতিতে যাব আমরা সে পর্যন্ত তো সর্বশ্রেষ্ঠ বান कत कार्यकी भावे कुरान के हिदायत नहीं कोटी कोटी मानुषर जीवन हल आलोकित দেখুন আল কোরআন আলো আজ সন্ধ্যা সাড়ে ছটায় সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে সেই তো একজন আদর্শ মুসলিম তার সত্তাকে আল্লানিষ্ঠ ভাবে সৎকর্ম পরায়ণ হয়ে অনুগত করল অনুগত হতে হবে একজন তাই একজন আদর্শ মুসলিম হতে হলে বাংলায় দেখুন आमार आलो एक जोन आदर्श मुसलिम करणीय बर्जन्य सोमवार मंगलवार रे न पुन सम्प्रचार सकाल आठ टेषे पीट टी সামনে হাজির হয়েছি আমরা দুর্নীতির কথা বলছিলাম সমাজের রন্ধ্রে রন্ধ্রে সব জায়গায় দুর্নীতি আর দুর্নীতি এটা এক মারাত্মক সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমাদের সমাজের জন্য আমার দুর্নীতির কারণে আমার বিভিন্ন রকমের লেনদেনের কারণে একজন না। আমি তাকে দিচ্ছি ওই জায়গার জন্য তিনি অনুপযুক্ত তার ওই যোগ্যতা নাই তিনি সার্টিফিকেটের ওই রকম যোগ্যতা তিনি অর্জন করেন নাই। সার্টিফিকেট তো তিনি ভুয়া গ্রহণ করেছেন অথচ আমি সেই কাজে সহযোগিতা করার মাধ্যমে কত মানুষকে সত্যিকার সেবা পাওয়া থেকে বঞ্চিত করছি কারণ সে তো ওই জায়গার জন্য পারফেক্ট কোনো ব্যক্তি নয় ওই জায়গার যোগ্যতা তো তার নাই আমি কিন্তু তা করে দিচ্ছি ভুয়া মেডিকেল সার্টিফিকেট দিয়ে দিচ্ছি অথচ যে কারণে মেডিকেল সার্টিফিকেট তার দরকার ওই জায়গায় সে গিয়ে দুর্নীতি করছে ওখানে গিয়ে সে যত রকমের অপরাধ করবে সমস্ত অপরাধের ড্রাইভার আমার ওখানে গিয়ে তার ওই অসুস্থতার কারণে যত মানুষ ক্ষতিগ্রস্ত হবে ঃাদ করছেন আল্লাহ তোমাদেরকে হুকুম করছেন যে তোমাদের উপর যে আমানত আছে এই আমানতকে প্রকৃত প্রাপক যিনি তার কাছে পৌঁছে দেওয়া এটা আমাদের জন্য একটা চরম কথা চরম কথা যে প্রত্যেক জায়গায় প্রত্যেককে তার আমানত তার যথাযত জায়গায় পৌঁছে দেওয়া এটা আমরা করছি না সিডি করলেও আমরা সে আমানতের খেয়ানত করছি কারণ আবাদত একমাত্র আল্লাহর জন্য করা আমরা এটা করি নাই শূন্যতের জায়গায় বেদাট ঢুকিয়ে দিয়েছি এখানেও আমরা আমানতের খেয়ানত করছি কারণ রসুলের পাওনা ছিল এটা আমরা সেটা করি নাই সন্তানের ক্ষেত্রে আমানতের খেয়ানত করছি আল্লাহ করা সেই জিম্মারি আমি আমানতের খেয়ানত করেছি চাকরিতে যাওয়ার যে সময় আমার কাজে যাওয়ার যে সময় সময় মতো যাইনি অসময়ে চলে আসছি যাইও পরে আসিও আগে আমি আমানতের খেয়ানত করছি আমার জন্য। এই চাকরির আমি যে পয়সাটা গ্রহণ করছি ওই যতটুকু অংশ আমি অফিসে আদালতে কাজ কাজ ছাড়া আমি যেটা গ্রহণ করছি সেটা খেয়ানত করছি সেটা আমি হারাম হিসাবে আমার হালালের সাথে ঢুকিয়ে দিচ্ছি আমার দশ হাজার টাকা স্যালারি সেখানে আমি এক হাজার টাকা পরিমাণ কাজ করি নাই ওই এক হাজার টাকা হারাম পয়সা আমার নয় হাজারের সাথে আমি যুক্ত করে ফেলছি হালাল হারামিক্সড হয়ে আমার পুরাটাই হারাম হয়ে যাচ্ছে আমার পুরা কামাই রোজগার হারাম হয়ে যাচ্ছে একটু ভেবে দেখেছেন এইভাবে এইভাবে কি কেউ একটু চিন্তা করেছি আমরা কেউই করছি না আমার সামান্য আমলের জন্য আমার পুরা গোটা হারাম হয়ে যাচ্ছে ও ভাই আল্লাহ হাসু হান আমাকে আপনাকে সতর্ক করছেন আমাকে বারবার যে আল্লাহ তালের কথা বিশ্বাস হয় না তোমার তুমি তো মুনাফিক আল্লাহ বলছেন আমানত এটা যত জায়গায় পৌঁছে দাও তুমি করছো না এটা তো মুনাফিকের কাজ এই জন্যই রসুল সাল্লাম বলেছেন মুনাফিকের আলামত তিনটা এই তিনটা আলামত যার মধ্যে থাকবে তার মধ্যে বুঝতে হবে। তিনি মুনাফিকের স্বাবে তার মধ্যে মুনাফিকের স্বভাব আসছে এক হচ্ছে যখন সে কথা বলে মিথ্যা বলে এই মিথ্যা বেশি বলে কথা বললেই মিথ্যা বলে আমাদের মধ্যে তো এটা একটা সহজ বিষয় যে যত মিথ্যা বলতে পারে সে তত বড় পন্ডিত যে যত চাপাবাজি করতে পারে সে তত বড় পণ্ডিত যে নিজেকে জয়ী করতে পারে কথার মার পেঁচে সে তত বড় পণ্ডিত আমাদের সমাজে সব জায়গায় অথচ আল্লা রসুল সাল্লাহ আলী সাল্লাম বলতেছেন তিনি বলছেন ইদা হাত দাসা যখন কথা বলে মিথ্যা বলে কথা বেশি বললে মিথ্যাও বেশি বলতে হয় কারণ কথা বেশি বললে দুনিয়ার বাস্তবতা হচ্ছে বেশি যেটা এটা ভুল বেশি যেটা এটার মধ্যে মিথ্যা বেশি আপনি যখন যত বেশি কথা বলবেন তত বেশি মিথ্যার আশ্রয় নিতে হবে এই কথা কম বলা এটা মুমিনের কাজ কথা কম বলা যখন কথা বেশি হবে আরবি প্রবাদ আছে ইজা কাসুরা কালা মুহু কাসুরা বল যার কথা বেশি তার গলতও বেশি ভুলও বেশি কথা কম ভুল কম মানসাকাতা না বলা হয়েছে মানসাকাতা না যা যে চুপ্রয় সে মুক্তি পেল বুবার শত্রু নাই আমরা বলি কথা বেশি বললেই মিথ্যা আসবে প্রতারণার আশ্রয় আমাকে আমানত করে আমরা আমানতের অর্থ বুঝে নিয়েছি যে আমার কাছে কেউ কোনো টাকা পয়সা রাখলো ওটাকে জায়গা মতো ফেরত দেওয়া সময় মতো ফেরত দেওয়া টালবাহানা না করা এটাই হচ্ছে আমানতের হক আদায় করা না এটাও একটা বিষয় কিন্তু এই জায়গায় সীমাবদ্ধ নয় আমানতের বিষয় প্রত্যেকে প্রত্যেকের জায়গায় হচ্ছে আমানত তার কাছে রাখা হচ্ছে প্রত্যেকের জায়গায় আল্লাহ রসুল এক জায়গায় বলেছেন মজলিস আমানা মজলিস এটা আমানা এই মজলিসের মধ্যে কোনো বৈঠকের মধ্যে যে কথাগুলো হবে সেগুলো অন্য জায়গায় প্রকাশ করা আমানতের খেয়ানা কারো কাছে যখন পরামর্শ চায় আল মুস্তাশার আল মুসামান যার কাছে পরামর্শ চাওয়া হলো তার কাছে এটা আমানত সঠিক পরামর্শ দেওয়া সৎ পরামর্শ দেওয়া এটা হচ্ছে আমানতের হক আদায় না হয় খেয়ানত করা হবে এই রকম বিস্তৃত বিষয় কিন্তু আমানা একজন গ্রাহককে সঠিক মাল তাকে দেওয়া এটা আমানা আমানা পূরা করা আর তাকে ঠকানো এটা আমানতের খেয়ানত আপনার কাছে প্রাপ্য ছিল এটা সে পায় না সেই বিষয় এই প্রত্যেক বিষয় আমাদেরকে সতর্ক থাকা যাতে কোনো রকমের খেয়ানত না হয় আদরত রসুল করিম সাল্লাম আসলে আমি করতে পারিনি এইভাবে তার কাছে ছোট হয়ে ক্ষমা প্রার্থনা করলে অর আলমিনও ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ কিন্তু এটা কি পেশা বানিয়ে নেওয়া মানুষকে ধোকা দেওয়ার জন্য মানুষকে শুধু ওয়াদা দিয়ে ইচ্ছা করে মানুষকে ঘোরানো ইচ্ছা করে মানুষকে প্রেশান করা এটা অনুচিত এটা মোমিনের কাজ না এটা মুনাফিকের আলামত কোন কাজ না আর সমস্যার কথা আমরা বলেছি সমস্যার কারণে যদি ওয়াদা খেলাফি হয় এটা যার সাথে হয়েছে তার সাথে একটু আপোষ করে নেওয়া তাহলে এই বিষয়টা সহজ হয়ে যাবে রব আলামিন আমাদেরকে সঠিক বুঝদান করেন এমনটি বলেছেন বলেছেন মখলুক যখন কোন কানুন কোন কথা কোনো হুকুম তোমার সামনে পেশ করবে তুমি এটাকে আল্লাহর হুকুমের সাথে মিলাও যদি সেটা আল্লাহর হুকুমের সাথে সাংঘর্ষিক না হয় তাহলে সাংঘর্ষিক বন্ধুগণ রাষ্ট্রীয় হুকুম যখন আমার জন্যে এরকম হবে তখন কিন্তু আমাকে ওই রাষ্ট্রীয় হুকুম মানতে হবে যদি সেটা শরীয় বিরোধী না হয় রাষ্ট্রের অনেক হুকুম আছে এমন আমরা যেগুলো মানি না ট্যাক্স দেওয়া রাষ্ট্রের হুকুম সেগুলো মানি না আমানতের খেয়ানত করতেছি হ্যাঁ অনেক ক্ষেত্রে আমরা ট্রাফিক সিগন্যাল মানতেছি না শরীয়ত তো আমাকে এই কথা বলে নাই শরীয়তের ব্যাপার না এটা ট্রাফিক সিগনাল মানা এটা আমান রাষ্ট্রের আমার আমান আমি সেই খেয়ানত করতেছি রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করতেছি অনেক ক্ষেত্রে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা এটা মারাত্মক খেয়ানত মারাত্মক খেয়ানত এর থেকে নিজেকে রক্ষা করা আমাদের জন্য জরুরি কারণ রাষ্ট্রের কোটি কোটি মানুষ এই হকের সাথে জড়িত রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা মানে যথে পূরণ করা আদায় করা পালন করার মাধ্যমে জান্নাতের পথকে কে করার তৌফিকে আনায়ত করেন আমরা সবাই জান্নাতে যেতে চাই ইনশা এমন কোন কাজ যেন আমাদের দ্বারা না হয়ে যায় যে কাজ আমাদের সেই পথে বাধা হয়ে দাঁড়াবে যে কাজ আমাদের সাথেই থাকবেন জান্নাত কোন পথে এই বিষয়ে আমাদের আরো আলোচনা হবে ইনশা আল্লাহ আমাদের সকলের মাকসাদ যেহেতু একটাই এই বিষয়ে নিয়ে আমরা আরো বিস্তারিত কথা শুনবো যাতে করে আমরা আমাদের মঞ্জিল মাকসাদে পৌস্তে bari সময় মতো জান্নাতের দখল বুঝে নিতে পারি আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনুষ্ঠানের সাথে যুক্ত থাকার তৌফিক عناयत করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া ল আপনার সম্পদকে সুরক্ষিত না রাখতে পারে বিনিয়োগ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 শূন্য দুই চার এক নয় দুই শর্ট কোড তিন শূন্য শূন্য শূন্য আট তিনবতার সমাধান আল্লাহ পাক করতে পারে তোমাদের জন্য मृत जीवे अवैध हारम खाद्य हे मानदार हेदायत पथे ढाकले क्यों पथभ्रष्ट करते ज्ञान मूल उत्साह आल्ला पूर्व पश्चिमे मालिक